রিময়াল শপথ কল্যাণ স্বরূপ প্রেরিত বায়ুর আর প্রলয়ঙ্কারী ঝিকার শপথ সঞ্চালনকারী বায়ুর আর মেঘপুঞ্জ বিচ্ছিন্নকারী বায়ুর এবং শপথ তাহাদের যাহারা মানুষের অন্তরে পৌঁছাইয়া দেয় উপদেশ ওজোর আপত্তি করণ ও সতর্ক করার জন্য নিশ্চয়ই তোমাদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হইয়াছে তাহা অবিসম্ভাবেই যখন নক্ষত্র রাজের আলো নির্বাপিত হইবে যখন আকাশ বিদিন্ন হইবে এবং যখন পর্বতমালা উন্মুলিত ও বিক্ষিপ্ত হইবে এবং রাসুলগণকে নিরূপিত সময়ে উপস্থিত করা হইবে এই সমুদ্রে স্থগিত রাখা হইয়াছে কোন দিবসের জন্য বিচার দিবসের জন্য বিচার দিবস সম্বন্ধে তুমি কি জানো মা এদিন মকাজবিন। সেদিন দুর্ভক অস্বীকার কারেদের জন্য। লেল আওয়া আমি কি পূর্ববর্তীদেরকে ধ্বংশ করি নাই। তো ল আ অতপর আমি পরবর্তীদেরকে উহাদের অনুগামী করিব। ন সেই দিন দুর্ভোগ অস্বীকারীদের জন্য আমি কি তোমাদেরকে তুচ্ছ পানি হইতে সৃষ্টি করি নাই অতঃর আমি উহা রাখিয়াছি নিরাপদ আধারেম এক নির্দিষ্ট কাল পর্যন্ত অতঃপর আমি ইহাকে গঠন করিয়াছি পরিমিতভাবে আমি কত নিপুণ স্রষ্টা নইমুকদ্ সেদিন দুর্ভোগ অস্বীকারীদের জন্য আমি কি ভূমিকে সৃষ্টি করি না ধারণকারী রূপে জীবিত ও মৃত্যুর জন্য আমি উহাতে স্থাপন করিয়াছি সুদূরে উচ্চ পর্বতমালা এবং তোমাদেরকে দিয়াছি সুপিয় পানি সেই দিন দুর্ভোগ অস্বীকারীদের জন্য তোমরা যাহাকে অস্বীকার করিতে চলো তাহারি দিকে চলো তিন শাখা বিশিষ্ট ছায়ার দিকে যে ছায়া শীতল নয় এবং যাহ রক্ষা করে না অগ্নিশিকা হইতে ইয়া উৎক্ষেপ করবে বৃহৎ অট্টালিকা তুল্য বর্ণ উষ্ঠ শ্রেণী সদৃশ ইন শেদিন দুর্ভোগ অস্বীকারীদের জন্য এমন একদিন যেদিন কাহার বাকস্ফূর্তি হইবে না এবং তাহাদেরকে অনুমতি দেওয়া হইবে না ওজর পেশ করার জন্য هذا يوم الفصل جمعناكم والاولين يا ايها سلال الدين ام اعتثر كرياشي তোমাদেরকে এবং পূর্ববর্তীদেরকে با ان كان لكم كيد فكيدون তোমাদের কোনো কৌশল থাকিলে তা প্রয়োগ করো আমার বিরুদ্ধে وائل یومئذ للمکذبین شیدین دربوق অস্বীকারকারীদের জন্য অবশ্যই ছায়া ও প্রশ্রবণ বহুল স্থানে তাহাদের বাঞ্ছিত ফলমূলের প্রাচুর্যের মধ্যে কোন অশানি তুমটা মেলুন তোমাদের কর্মের পুরস্কার স্বরূপ তোমরা তৃপ্তির সঙ্গে পানাহার করো কেন বে আমি সৎকর্ম পরায়ণদেরকে পুরস্কৃত করিয়া থাকি সেদিন দুর্ভোগ অস্বীকারীদের জন্য কোন তোমরা আহার করো এবং ভোগ করিয়া অল্প কিছু দিন তোমরা তো অপরাধী ওই নইল দেবিন সেদিন দুর্ভোগ অস্বীকারীদের জন্য যখন উহাদেরকে বলা হয় আল্লাহর প্রতি নত হও উহারা নত হয় না সেই দিন দুর্ভোগ অস্বীকারীদের জন্য সুতরাং উহারা পুরাণের পরিবর্তে আর কোন কথা বিশ্বাস স্থাপন করিবে